আইসাহ রদেলতলা আন্না হতে বর্ণিত তিনি বলেন আমিও নবী সাল আলিহাল্লাম একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক পড়তে থাকতো